হুজাইফা হ্রদিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত যে এক ব্যক্তি তার রুকুল সিস্দা পুরোপুরি আদায় করছিল না সে যখন সালাত শেষ করল তখন তাকে হুজাইফা হ্রদিয়াল্লাহ তু আল্লাহ বললেন তোমার সালাদ ঠিক হয়নি রাবি বলেন আমার মনে হয় তিনি অর্থাৎ হুজাইফা রদিয়াল্লাহ তাল্লু এ কথাও বলেছেন এ অবস্থায় তোমার মৃত্যু হলে তা মুহম্মদ সাল্লা সাল্লামের তরিকার বাইরে হবে